اللهم محمد رسول الله محمدون الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا পৃষ্টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা যারা দূরেও কাছে আমাদের আয়োজন শোনার জন্য পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে দূরদর্শনের সামনে অপেক্ষমান আমরা তাদেরকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা ইসলামের একটি অতিব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করেছি আজকে যে বিষয়টি আলোচিত হতে যাচ্ছে সেটা হলো কবুল ও মোহাব্বত চার এবং পাঁচ নম্বর শর্ত আটটি শর্তের কথা বলেছিলাম তার চার নম্বর এবং পাঁচ নম্বর শর্তটি আমরা এই আলোচনায় আপনাদের উপহার দিতে চাইব ইনশাআল্লাহ আসুন যারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের জন্য আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দি এসেছেন শেখ শহীদুল্লাহ খানীকুম এবং আরও রয়েছেন শেখ মাহমুদুল হাসান এই দুটি শর্তের আলোচনার প্রারম্ভে শেখ জামান বিন সালাম সাহেবের কাছে যাই উনি কি বলেন এ ব্যাপারে আলহামদুলিল্লাহ ও আলা আলিহি আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা কালেমা ইমান ইসলামের যে শর্তাবলী এক এক করে আপনাদের সামনে পরিবেশন করছি এই পর্যায়ে ইসলামের চতুর্থ শর্ত হল যখন আমি কালেমা সঠিকভাবে বুঝলাম কালেমার জ্ঞান অর্জন করলাম সেই জ্ঞানকে অন্তর থেকে সত্য জানলাম সংশয় মুক্ত করলাম এখন হলো পালা এই কালেমাকে গ্রহণ করা। এই কথাটাই বলতে চাচ্ছিলাম কালেমা অর্থ জেনে যদি আমরা পাঠ করি কালেমাকে গ্রহণ করি তাহলে এই কালেমা আমাদেরকে ইসলামে প্রবেশ করাইতে সক্ষম অন্যথায় কালেমাই অকেজ আমার কাছে আমার অবস্থার অনুযায়ী শর্ত কালেমার সাথে জড়িত শর্ত এই শর্ত আমরা মেনটেন করলাম এবার আমরা কালেমা এই অর্থ গুলো এই তিনটা বিষয়কে যখন আমরা অর্জন করলাম এটা হলো প্রকৃত এবং স্থায়ী মমিন হওয়ার জন্য শর্ত অন্যথায় একজন অস্থায়ী মমিন তো শুধু কালেমা পাঠ করলেই অর্থ ছাড়া পাঠ করলেও মমিন হয়ে যায় যেমন ওসামার রাজি অল্লাহ যে ব্যক্তিকে হত্যা করেছিল কালেমা পড়ার পর তো কয়েক সেকেন্ড মাত্র এটা হলো প্রাথমিক পর্যায়ে শুধু শব্দ দিয়ে হবে এরপর কালেমার অন্যান্য শর্ত আসার আগে যদি মৃত্যুবরণ করে তাহলে তার ক্ষেত্রে কালেমা কার্যকর ভূমিকা পালন করবে এই পর্যন্ত বুঝেছিল তারা কালেমার অর্থ বুঝে গেছে অন্তর থেকে তারা সত্য জেনেছে যে এটাই করতে হবে আমাদেরকে তারা সংশয় মুক্ত হয়েছিল যে এছাড়া গতি নাই কালেমা পড়ে নিলে এছাড়া কোন যখন আল্লা রসুল বললেন বলো তোমরা সফল কাম হয়ে যাবে দুনিয়া এবং আখেরাতে তখনই তারা বলেছিল তারা প্রত্যাখ্যান করেছিল কবুল করে নাই যেগুলোকে এক ইতে সীমাবদ্ধ করে দিল ভারী আশ্চর্যজনক কথা আমাদের কাছে এত পরিচিত কথা এত পরিচিত বাক্যটা আরবি ভাষীদের কাছে আশ্চর্যজনক কথা মৌল ইমানের এই শর্তগুলি আমরা জেনে আসছিলাম প্রথম শর্ত আমরা জানলাম যে এই বিষয়ে অবশ্যই জ্ঞান না থাকা পর্যন্ত তার পক্ষে কখনো লাহা ইহার প্রতি ইমান ঠিক হতে পারে না পারেনা দ্বিতীয় বিষয় শুধু জ্ঞান অর্জন করলেই যথেষ্ট নয় এটাকে সত্যায়ন করতে হবে সত্য বলে মেনে নিতে হবে তৃতীয় বিষয় সত্য অনেকে বলতে পারে কিন্তু অন্তর দিয়ে যদি একইনের সাথে এটাকে গ্রহণ না করে তাহলে কোনো কাজে আসবে না চতুর্থ বিষয় একইনও পোষণ যদি করে থাকে কিন্তু বাস্তবে যদি সেটাকে কবুল না করে নেয় এক পরেও অনেক বিষয়ে প্রত্যাখ্যান করতে পারে কেউ যেমন ফেরাউন বা যেমন কিন্তু কবুল করেনি যার কারণে তার পক্ষে কখনো মুসলিম হওয়া বা আল্লাহর পথের অনুসারী হওয়া সম্ভব যে যে সাল্লিসাল্লাম তিনি বুখারিতেও এসেছে যা আবু তালেব তার কাছে যখন নবী মোহাম্মদ সাল আলী হোসাল্লাম দাওয়াত দিলেন জীবনের শেষ মুহূর্তে চেষ্টা করলেন বললেন কলিয়া মাধ্যমে আমি আপনার ব্যাপারে আল্লাহ আল্লা সুবাহর কাছে যা বলার আমি বলার চেষ্টা করব। একবার আপনি বলুন তিনি যেন বলার কাছাকাছি এসে গেলেন কিন্তু যখন আবু জাহান এবং তারা বাধা দিয়ে বসলো তিনি আর এটাকে গ্রহণ করলেন এই ঘটনাটা শুনতে গিয়ে একটা কথা মনে পড়লো যে আল্লাহ নবী এতভাবেই সমর্থন করলেন সহযোগিতা করলেন যে আবু তালিফ তার চাচা তার অভিভাবক ছিল এবং বাইরে তার কারণে অনেকেই আল্লাহ নবীর উপর আক্রমণ করতে ভয় পেত তার রাজনৈতিক প্রভাব সামাজিক প্রভাবের কারণে এত কিছু পড়ার পরেও এবং তিনি মনে প্রাণে জানতেন যে অবরুদ্ধ অবস্থায় ছিলেন এবং তিনি মনে প্রাণে জানতেন যে আমার ভাতিজা মিথ্যা বলতে পারে না কিন্তু এখানেই তো একটা শর্ত ভঙ্গ হয়ে গেলো যেটা কবুল করে নেওয়া তাকে মেনে নেওয়া এবং সেটাকে ঘোষণা করা এবং তিনি ভাবলেন যে আমি যদি এখন মেনে নিই হয়তো আরবের মানুষ পরে বলবে যে শেষ মুহূর্তে আবু তালেব হয়ে গেছে তার পূর্বপুরুষের ধর্ম এক করেছে কাজে যত না এখানে আরো একটা বিষয় আমরা প্রাসঙ্গিকভাবে বলতে চাই যে অনেকে মনে করে যে কোনো একজন বুজুর্গ বা কিংবা আলিমের আত্মীয় হওয়ার কারণে তার হয়তো মুক্তি হয়ে যাবে এরকম কোনো আশা করলে সে বোকার স্বর্গে বাস করছে তার জন্য কবুল আসলে কবুলের কথা ব্যাপারে এসেছে তার আগে আমরা এগুলো আলোচনা করেছি তাহলে যে কবুলের পূর্বে কিছু থেকে যায় যেটা আরো একাধিক হাদিসে অন্যান্য ব্যাপারে লক্ষ্য করা যায় যেমন আবু হরের বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মানসল্লা কোন ব্যক্তি যদি আর যে ব্যক্তি তার হক সহ সলাৎ আদায় করবে না রুদ্রাত আলাইহে সলাত হোক তখন সলাদটা তার উপরেই প্রত্যাহার করা হবে তার সলাৎ কবুল করা হবে না তাহলে প্রত্যাখ্যাত হবে যে কবুলিয়তের পূর্বে পৌঁছে গেছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটু বিরতি আপনাদের কাছ থেকে নিচ্ছি বিরতির পরে আবারও আমরা আমাদের এই ধারাবাহিক উপস্থাপনা আপনাদের সামনে নিয়ে হাজির হব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতর অসন্তুষ্টি জানবো মানুষ তো আদম সন্তান বিন আব্বাস মুজফার বিনসিমুজামান বিন আব্দালাম ডুল্লাহ জাহাঙ্গীর হুসেনের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 বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসুন যে আলোচনায় আমরা ছিলাম কবুল এই কবুল এবং মোহাব্বত এটা আমরা আলোচনা করছিলাম শেষ অংশে আমাদের আব্দুল ইউসুফ সাহেব আমরা কবুলের কথাটি বলতে গিয়ে একটা সলাতের আলোচনা নিয়ে এসেছিলাম যে সলাতো মানুষের কবুল হবে যখন সলাতের কিছু নিয়ম কানুন আছে শর্ত সরায়ত আছে ওটা যখন যথাযথই আদায় হবে তখন সলাত কবুল হবে আর যদি সেটা না হয় তাহলে সলাৎ তার কবুল হবে না কথাটা অন্য জায়গাতে আল্লাহ রসুল বলেছেন যে আবু সাইদ খুদির রাজিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল আ বলেছেন কোন ব্যক্তি যদি রাতে উঠে তারপরে বলে এই দু যদি পড়ে তারপরে যদি সলাৎ আদায় করে তো কবেলা সলাত হোক অন্য এক বর্ণনাতে এসেছে যে কবেলা দোয়াও হোক তাহলে তার সলাতো কবুল হবে এবং রাতে উঠে যা বলছে তার দোয়া কবুল হবে যা চাচ্ছে সেটাও পেয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে যে কোনো জিনিস কবুল হওয়ার পূর্বে আগে কিছু লাগে তারপরে সেটাকে খালেজ করা যায় ঠিক এখানেও তাই থেকে গেছে যখনই মানুষ অন্তর থেকে সাথে সংশয় মুক্ত করে দাঁড়াইলো এই পর্যন্ত এই চারটা যে আমরা শর্ত জানলাম চমৎকার ফলাফল আমরা শ্রোতা দর্শক কাছে উপস্থাপন করছি সেটা হলো যে এই ক্যালেমা বর্তমান যুগের মুসলমান শব্দ নিচ্ছে অর্থ নেয় উল্লেখযোগ্য বিষয় যে বিষয়টা কিন্তু বাস্তবতা কিন্তু এটাই এই আমরা অত্যন্ত সুনিপুণভাবে কোরআন এবং হাদিস এবং এই শর্তগুলোর আলোকে প্রকাশ করতে সক্ষম হয়েছি এবং বাস্তবতাটা এটাই এই কারণেই মসজিদুল হারামের প্রাক্তন খাতিব আবুসাম আব্দুজাহের উনি অনেক বিজ্ঞ ব্যক্তি না কত সুপণ্ডিত কোরআন এবং হাদিসের সুগভীর জ্ঞানের অধিকারী উনি বলছেন যে বর্তমান বিশ্বে প্রকৃত অর্থের মানদণ্ডে মুসলিম খোঁজ করতে গেলে এখন মুসলিমদের ভিতরে কালেমার শব্দের দাওয়াতের প্রয়োজন নেই অর্থের দাওয়াত নয়শ জনের কাছে পৌঁছাইতে হবে গুরুত্বপূর্ণ কথা এখানে ফলাফল প্রকাশিত হয়ে গেল আমরা আশা করি শ্রোতারাও যারা জ্ঞান সহকারে সচেতনতার সাথে শুনেছেন তারা একমত হবেন ক্যালেমা নিয়ে দুই ভাগে বিভক্ত তারা ক্যালেমার অর্থ নিয়েছে শব্দ নেয় নেই আর মুসলমান নয়শো জন মুসলমান ওনার কথা অনুযায়ী নয়শো মুসলমান তারা ক্যালেমার শব্দ নিয়েছে অর্থ নেয় নেই অতএব এখন আমাদের যে দায়িত্বটা পালন করতে হবে অর্থের দাওয়াত নিয়ে ঘরে ঘরে যেতে হবে তো আজকে অভয়টা পর্যন্ত এই চিত্র কিন্তু আমাদের কাছে স্পষ্ট এটা সমাজে আসলে আমাদের একান্ত জরুরি কেননা আমাদের সমাজ কি অর্থ বহন করে তা তারা জানে না এবং তা তারা জানার বোঝার চেষ্টাও করে না ঠিক আমাদের সমাজে তো এই লাই ল কালেমাটা চলে গেছে একটা খুব নিম্ন পর্যায়ের ভিক্ষা চাওয়ার পর্যায়ে চলে গেছে মনে করছে যে এ একটা ভিক্ষা চাওয়ার বাক্য বাক্য একটা সমাজে ভুল আসলে ভিক্ষা চাওয়ার বাক্যও তো এটা নয়। তা সাথ আর আকাল্লা তোমরা দান করো আল্লাহ বরকত দিবে এই বাক্য বলে মানুষকে ভিক্ষা চাইতে হইতো কিন্তু এটার মান যখন তাদেরকে বলা হতো যে তোমরা বলো তখন তারা অহংকার পোষণ করত। আর কি বলতো নিতো না এই যে বর্জনের সম্পর্ক তারা কি বলেছিলাম ক্যালেমা কে গ্রহণ করলে আমাদের আলে গুলোকে বর্জন করা হয়ে যায় আর শব্দের অর্থ বুঝেছে অর্থ গ্রহণ করেছে ওই যে আসলে তারা বুঝতো নইলে যে আমাদের সামনে যখন রাসল সাল্লাম এই শাহাদাত এই কালামা পেশ করলেন তখন কিন্তু যে মাদ বুঝেই বলেছিল যে আয় কালামাতে আদ কালিমাতে আপনার কথাগুলি আবার বলেন রাসুল সাল্লাহ সাল্লাম যখন তিনবার বললেন তখন লোকটি এক মুখে ওই সাহাবি এক মুখে বলতে বাধ্য হয়ে গেলেন যে সামি তো কওয়ালা সাহারে অলালাল কাহানাতে মালাদা আলিক কবিদের কথা শুনেছি কিন্তু তার অংশটা আর আগে আছে সেখানে বলছে যে দমদ বলতেছে তোমার যে এই বাতাস বাহিত রা আমি যে ক্যালেমার অর্থটা যে তারা জানতো এই অর্থ চর্চাও করতো বলছে কি আমাদের যুগের মুসলমান বলতেছে একশো গ্যারান্টি দিয়ে টাকা মুসলমান শব্দের ভিত্তিতে মুসলমান হয়েছে তাদের কথা শুনে তারা বলতেছে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে আমরা কোন সমস্যার সমাধান করে থাকি ক্যালেমার জ্ঞান থাকলে হত না এর শব্দ দিয়ে তো মুসলিম হইতে পারবে না তার পক্ষ মুসলিম হবে না তার মুখ মুসলিম হবে না তার অঙ্গ মুসলিম হইতে পারবে না কোনো সম্ভাবনা নাই দেখেন তার অর্থ শব্দ কবুল করে নাই কারণ আরোগ্যের বিষয়টা আল্লাহ হাতে তারা বিশ্বাস করতো আর আমরা সুতা পোড়া দিয়ে ঝাড় পড়া দিয়ে পানি পড়া দিয়ে কি কি ওষুধ বানিয়ে বলতেছি একশো পার্সেন্ট গ্যারান্টি সহ সকল সমস্যার সমাধান করিতে প্রতারণা ওই যে আউ বাকর সিদ্দিক রাজিয়া বাড়িতে যে কাজের লোক থাকতো গোলাম আকার সিদ্দিক তার ওই উপার্জিত থেকে খেত একদিন তিনি কিছু নিয়ে এসেছেন খেয়ে নিয়েছেন তখন গোলামে বলছেন আ তাতি মাহাজা আপনি কি জানেন এটা কি তখন অবাকর সিদ্দিক বলছেন মা হুয়া সেটা কি তখন গোলামে বলছে যেমা তা আমি তো জাহেলিয়াতের যুগে গন করতাম সে আমাকে কিছু দিয়েছে এইটুকু আপনি খেয়ে নিলেন যেমন বলা খালেহ ফি মেহি ফাঁকা মেহি তিদ্দিক রাজি আল্লাহ মুখের ভিতরে হাত ঢুকিয়ে পেটের ভিতরে যা ছিল একটা হলো গণনা করে যদি করতো সেটাও হারাম সেটাও হারাম আর প্রতারণা করেছে আমরা পরবর্তী আলোচনা পর্বে ইনশাল্লাহ আমরা মহাব্বতটা আলোচনা করব এই কবুল যেটা আমরা এতক্ষণ তাহলে বুঝলাম যে এত কিছু জানার পরে সন্দেহাতীত ভাবে আমরা সত্যায়নের সাথে ইল অর্জন করে তখন যদি আমরা কালেমাটাকে কবুল করি তাহলে সেটাই হবে মজবুত কবুলিয়াত আর তখন সে কালেমার ভিত্তিতে আমি পাব নাজাত আমি একজন প্রকৃত মুসলিম হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারব আসুন আমরা এভাবেই সকলে সচেষ্ট হই মহান আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আমিনালামালাইকুম আরহামি আবারকাত Allah, Allah, ya Rabbi, ya Allah Allah, ya Rabbi, ya Allah La ilaha illa Allah La ilaha illa Allah La ilaha illa Allah Muhammadun Rasulullah محمد رسول الله ارجو رضاك يا الله انت الرحيم يا الله ابني اعطاك يا الله انت الكريم منك العفو يا الله انت الافي يا الله فيك الرجاء يا السلام عليكم ورحمه الله আমি মোহাম্মদ هاشিম মাদানী আর আপনারা দেখছেন 30 টিভি বাংলা